সে বিষয়ে নানা আলোচনা আপনারা শুনেছেন অর্থ সংস্থান এবং অর্থ ব্যবস্থার দুটো দিক আছে কথা আমরা জানি যে মানুষ যতই প্রচেষ্টা চালাক অর্থ উপার্জনে তার ভাগ্যে ততটুকুই আসে যতটুকু লেখা থাকে যেহেতু অর্থ আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রুজি দেন আল্লাহ রুজিদাতা আল্লাহ রাজেক ওয়ার রাজ্জাক তবে চেষ্টা আমাদের হাতে আছে তদবির আমাদের হাতে আছে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 से जिनके दूरे थकबें योार दाबी और यही तको रखते आल्ला कुरान मजिदे कत बार बोले कुरान मजिदे भूमिकार पर प्रथम आयात की जार मध्य को सन्देह नहीं हलो मोत्तिन पथनिरदेशक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 যারা ইমান আনার পর তানার পর তাকোয়ার কাজ করে তাকুয়া তারা হচ্ছে এটা হচ্ছে দুনিয়ার প্রাথমিক পুরস্কার মানে সত্তর পুরস্কার আল্লাহ তালা বলছেন যদি জনপদবাসীন এবং আল্লাহ আল্লাহ কে ভয় করতো আল্লাহ আমি খুলে দিতাম আকাশ থেকে বরকত খুলে দিতাম মানে আকাশ থেকে কি বরকত আছে ওই যে বললাম না তোমাদের রুজি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 তাহলে তারা নিশ্চিন্তে মিথ্যায়ন করলো মিথ্যা জ্ঞান করলো সত্যকে মিথ্যা জ্ঞান করলো যার ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম বীমা এক তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম রোজি বন্ধ করে দিলাম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 জায়গা থেকে রুজি দেবেন যে কল্পনাও করতে পারতো না আল্লাহ তার এমন একটা কাজ জুগিয়ে দেবেন সে কল্পনাও করতে পারতো না আল্লাহ আল্লাহতালা এমন একটা পথ বের করে দেবেন যে সে কল্পনাও করতে পারতো না গরিবের ছেলে পণ্য কুটিরে বাস করত। সেই ছেলে বুঝতেও পারতো না যে কিভাবে আমার রুজি যত দূর তাকায় সবজনে অন্ধকার মনে হয় আশায় আশায় লেখাপড়া করে কত কষ্টে লেখাপড়া করে আল্লাহর তাকুয়া রেখে সে কাজ চালিয়ে যায় আল্লাহর কাছে চেয়ে যায় অবতা তাই না কার কাছে রুজি চাইতে হবে আল্লাহর কাছে অবস্থা এমন হয়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 অমোকাপেক্ষি করে দেন ধনী বানিয়ে দেন এবং ধনবত্তা তার মাঝে এমনভাবে আসে যে তার কাছে অনেক মানুষ আবার আশাধারী হয় এমন বহু উদাহরণ আছে সুতরাং আল্লাহর তাকুয়া রাখলে সে কল্পনাও করতে পারবে না যে আল্লাহ কোথেকে রুজি দিচ্ছেন এমন এক জায়গায় কাজ পেয়ে যায় যেখানে কল্পনাই করা যায় না সেখানে কাজ পাওয়ার এমন এক জায়গায় সে পৌঁছে যায় যেখানে কল্পনার বাইরে যে সেখানে পৌঁছে সে রুজি উপার্জন করবে এবং হালাল রুজি উপার্জন করবে কাছে যদি নাচুর বান্ধা হয়ে চাওয়া হয় আল্লাহরে যে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট খালাস দরকার নেই আর কাউকে দরকার নেই পৃথিবীর আর কাউকে চাই না পৃথিবীর সব কিছু মেকিন ফাঁকি কিছু না একমাত্র আল্লাহর ভরসা একমাত্র অবলম্বন আল্লাহ পূর্ণ করে থাকেন তিনি যেটা চান সেটা হয়ে থাকবে প্রত্যেক জিনিসের একটা নির্ধারণ আছে প্রত্যেক জিনিসের একটা তকদির বলে জিনিস আছে আল্লাহ তালা প্রত্যেক জিনিস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 আর যদি আমি নোংরামি করি আল্লাহর অবাধ্য হই নামাজ না পড়ি রোজা না করি হ্যাঁ রোজা করলাম না চাষ করলাম কেন না চাষ করতে হবে রোজা রাখা যাবে না আল্লাহ যার কাছে রুজি পাওয়া যাবে যার কাছে রুজির চাবি কাটিয়ে আছে তাকে নারাজ করে আপনি চাষ করলেন তালা খুলবে রুজির হ্যাঁ বলবেন হুজুর যারা তো আল্লাহর সবসময় নাফারমানি করে অবাধ্যতা করে সে তারা তো রুজি পায় পাবে আল্লাহ তালা ঢিল দিয়েছেন তারা যে ভালো কাজ করে কখনো কখনো তার বিনিময় দুনিয়াতেই দিয়ে দেন তারা ভোগ করুক তারা পশুর মতো ভোগ করুক কিন্তু বুঝবে একদিন আর আপনি আপনি আল্লাহর বান্দা আল্লাহতে বিশ্বাসী সুতরাং আপনার তো এটা সাজবে না আল্লাহকে বিশ্বাস করলেন ইমান আনলেন আল্লাহ রুজিদাতায় কথা মানলেন আল্লাহর ওপর ভরসা করলে আল্লাহ রুজি দেনে কথা মানলেন তারপরে চাষের সময় এলো তখন আপনি রোজা রাখলেন না বলে পারব না আল্লাহ আমি চাষটা আগে করে নি বাজারে যারা ব্যবসা করে ব্যবসায়ী যারা তারাও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 তার ভরসা নেই আল্লাহ তালার উপরে তাবাক্কুল নেই আল্লাহ তালার যে বাধ্যতা করতে হবে তার যে আনুগত্য করতে হবে সে বিষয়ে তার একই নেই তার ইমান পরিপূর্ণ নয় কিন্তু বিশ্বাস তাকে আল্লাহ তালা কিভাবে রুজি দেবেন তারাও রুজি পেয়ে থাকে নিজেদের আশা মতো রুজি আল্লাহ তালা কাউকে কাফের করে রুজি দেন আল্লাহ তাই না সুতরাং যদি আপনার ভিতরে তাকোয়া থাকে তাহলে এটা ভাববেন না যে আপনার রুজি কম হয়ে যাবে আজান হয়ে গেল দোকান বন্ধ করে মসজিদে যান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 সঠিক রূপে তাকু যাকে বলে তাকে আল্লাহকে ভয় করো বলে আমি যথা সাধ্য আল্লাহ কে ভয় করো আর সামান একটু কষ্ট হলো আল্লাহ আর না আল্লাহ করিম না কেন না আর আল্লাহ তালা জানেন অন্তরের খবর তাই না কে কতটা পারে না পারে সক্ষমতা অক্ষমতা আল্লাহ ভালো জানা আছে আপনি ওজোর পেশ করে আমাকে ঠকাতে পারেন আর কাউকে ঠকাতে পারেন আল্লাহকে ভয় করো স্তূর ছাড়ো রিবা আল্লাহকে ভয় করো সবুর করো আল্লাহ ভয় করো বিভিন্ন কাজের জন্য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 তাও ও ইন জিল প্রতিষ্ঠা করত তার উপরে আমল করত অমাউনজিম বেহিম এবং রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছিল তার উপরে আমল করত ফৌক তারা ওপর থেকে এবং নিচে থেকে রুজি ভক্ষণ করতো তাদেরকে খাওয়া পানা দেওয়া হতো ওপর থেকে এবং নিচে থেকে তার মানে চারিদিক থেকে তাদের রুজিতে পরিপূর্ণ করে দেওয়া হতো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 আপনি চান পবিত্র পরিচ্ছন্ন এবং ভালো রুজি আর তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর তাকে অবলম্বন করতে হবে এখানে আল্লাহ তালা ওদের কথাই বলেছেন যে ওরা যদি ঠিক মতো তাওরা তিন ওপর আমল করত তাহলে ওদেরকে চারিদিক থেকে রুজি দেওয়া হতো মিন হুম উম্মাত তাদের মধ্যে রয়েছে কিছু মধ্যমপন্থী উম্মত যারা মধ্যপন্থা অবলম্বন করে চলে ও ক্যাথির মিন হুম সাহা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 আসসালাম শেখ ওয়ালাইকুম আপনি বললেন আল্লাহ কোন দিক থেকে রুজি দিবে তা আমরা যেতে পারি না আমাকে চেষ্টা করতে হবে সেটা আমার প্রশ্ন একথা বিদিত যে চেষ্টা আমাদের দরকার আমরা তো ইমান রাখি কিন্তু ইমান রেখে আমরা হাত পা গুটিয়ে বসে থাকি না তাই না আমরা চেষ্টা করব।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 তারু হিতা আনান বাস পাখির অবস্থাটা তার মানে পাখি বের হয়ে যায় তবে রুজি পায় তাই না চেষ্টা করতে হবে আল্লাহম দেখো ফিক দেন ও সাল নবীন মোহাম্মদ ওয়াল আলী ওসহবি হাজমাইসালামুম ওরকাত